राहुल आर सूझो देक प्रश्न करते चाह नायक अपनी जेहेतु भारत थे बोधारख हिन्दूर मध्य विये कोष्ठी गणना पत्रपात्र ठीक इसलमधर्मेट पुरोपुर निषिद्ध तबते चा यूरा ना कि माकड़ू टाइप किलो है ভাই আপনি প্রশ্ন করলেন যে কোষ্ঠী গণনা করে ভবিষ্যৎ বলে দেয়া আর কুন্ডলি এগুলো আসলে হিন্দুদের কালচার এটা কি শুধু হারাম ইসলামে এটা কি সাধারণ করা এটা হারাম এটা ইসলামে নিষিদ্ধ ইসলাম অনুযায়ী এটা বড় পাপ আশা কর্তা পেয়েছেন হ্যাঁ পেয়েছি অনেক প্রশ্ন চিরকুট থেকে করেছেন ক্যারোলিন ডিসুজা আপনার লেকচারে বলেছেন যে যীশু খ্রিস্ট একেবারেই আলাদা একজন ব্যক্তিত্ব তারপর আপনি বলেছেন আর আমি যখন যীশু খ্রিস্টের কথা বলছিলাম সেখানে আমি প্রমাণ করেছিলাম যে মোহাম্মদ এবং মুসা তারা শান্তিতে থাকুন তারা সবার আদর্শ এতে করে কি যীশু খ্রিস্টের বিশেষত্ব আরো বেড়ে যাচ্ছে না বিশেষ হ্যাঁ তবে আল্লাহ নন বিশেষত্ব আছে তিনি একজন বিশেষ রাসুল প্রত্যেক নবী রাসুলগণের কিছু বিশেষত্ব ছিল বিশেষত্ব যেমন নবী মুসা আলাহিসাল্লাম ওনাকে বলা হয় কালিমুল্লা আল্লাহ তালা তার সাথে কথা বলেছেন এদিক থেকে তার বিশেষত্ব আছে একই ভাবে যীশুখ্রিস্টও ছিলেন আল্লা তাল্লাহার বিশেষ রাসুল কারণ তিনি জন্ম ছিলেন অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেহেতু যীশুখ্রিস্ট অলৌকিকভাবে জন্ম ছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই এটা তার বিশেষত্ব তবে এটা তিনি আল্লাহ হয়ে যাননি বলে বলে এরকম আল্লাহ হন উত্তরটা দেয়া আছে সুরা আলী ইমরানে আল্লা তাল একটা নিদর্শন তার মানে এই না যে যীশু মানে আল্লাহ অথবা এটাও না যে আদম আলাহিম আল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম স্যার আমার নাম প্রবীণ কুমার পেশা আমি একজন কম্পিউটার প্রোগ্রামার প্রথমে আমি আপনাকে আজকের এই সুন্দর লেকচারের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার একটা প্রশ্ন হলো আপনার লেকচার থেকে এটা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্মে যেসব আইন ও নিয়মকানুনগুলো আছে সেই নিয়মগুলো খ্রিস্টান ধর্মেও আছে তাহলে মুসলিমরা এবং খ্রিস্টানরা এই দুই পক্ষই কেন তাদের ধর্মের ভালো জিনিসগুলো মেনে চলছে না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 সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক কমন জিনিসগুলো মেনে চলতে আমরা রাজি আছি যেগুলো কমন নয় সেগুলো নিয়ে পরালোচনা করা যাবে বিভিন্ন ধর্মের বক্তারা যখন কোন অনুষ্ঠানে আলোচনা করেন তাদের সেই কথাগুলোর সাথে আমি একমত নই प्रथम ख्रीटान धर्म सब धर्म इलो ख्रम हिंदू भलो हिंदू बक्ता इसलम ख्रम हिंदू हिन्दू धर्म भलोम प्रश्न करब ओ खट्टान धर्मजाजक की ख्रिस्टान धर्म त्यागाम ग्रहण करना हिंदू पुरोहित की धर्म त्याग ख्रीटान उत्तर हमें ना मुस्लिम बक्ता की धर्म त्याग हिन्दूर हे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 আমরা মেনে চলবো সর্বশেষ চূড়ান্ত কিতা পবিত্র কোরআন এবং সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আপনি ভালো জিনিসগুলো নেয়ার কথা বললেন আমি খ্রিস্টান ধর্মের ভালো জিনিসগুলো নিয়েছি ইসলাম ধর্মের কথা যদি বলতে হয় আমার জানা মতে এখানে কোনো খারাপ কিছু নেই আপনি বের করে দেখান তারপর আমি সেটার উত্তর দেব আমি সবাইকে চ্যালেঞ্জ করছি পবিত্র কোরণে মাত্র একটা দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায় মুসলিমদের ভুল নিয়ে কথা বলবেন না আমি এখানে মুসলিমদের নিয়ে বলছি না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 আমি তারপর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে ইসলামে সেটা কেন আছে সেটার কারণ আর তার পেছনের হিকমা আশা করি উত্তরটা পেয়েছেন ডায়লা ডায়লা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 लाहु इबन घाम शुकान पूर्व श्रमिक मजुरी मजा तृत्य खंड बंधक अध्यायेद चार हाबिस नम्बर चार सौ तेताल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 देख इम शरिया लक्ष्य उद्देश्यम संक्रांत आलोचना पर्दा जान से आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इी सरिया नीतिमाल পুরুষদের মধ্য থেকে আসসালাম আলাইকুম ডক্টর নায়েক আমার নাম নবী আমি পেশা একজন ইঞ্জিনিয়ার খ্রিস্টানদের বাইবেলে অধ্যয় তিপ্পান্ন এখানে একজন নিপীড়িত দাসের কথা বলা হয়েছে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 পুত্রও তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না মন্দলোকের মন্দ তার সাথে ভালোলোকের ধর্মিকতা তার নিজের হাতে তবে সেই মন্দলোক যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে সে তাহলে মরবে না তাহলে এটার ভিত্তিতে ইজিকেল অধ্যায় আঠারো অনুচ্ছেদ বিশ এটা আদিপাপের যুক্তিকে খণ্ডন করে যেটা প্রচার করে থাকে চার্চ পবিত্রকুরানো বলছে একজন মানুষ অন্য আরেকজনের পাপের শাস্তি ভোগ করবে না অন্য কেউ শাস্তি পাবে না পাপের দায়ভার হস্তান্তর করা যায় না হাওয়া আদমকে নিষিদ্ধ ফল খেতে প্ররোচিত করেছিলেন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 খ্রিস্টান ধর্মের বেশ কিছু বিশেষজ্ঞ মতে বাইবেলের রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন যেটা রিভাইজ করেছেন খ্রিস্টান ধর্মের কয়েকজন উচ্চপদস্থ ধর্মীয় নেতা সমর্থন করেছে খ্রিস্টানদের পঞ্চাশটা ছোট বড় দল এই খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে এই জাতশব্দটা পরে ঢোকানো হয়েছে বিকৃত করা হয়েছে বানিয়ে বলা হয়েছে শব্দটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনে এই জাতশব্দটা সেখানে পাবেন না তাই আমরা বিশ্বাস করি পুত্র বলতে যদি ন্যায়নিষ্ঠ বোঝানো হয় তাহলে যীশু খ্রিস্ট বা ইসলাসাল্লাম অবশ্যই ঈশ্বরী পুত্র ছিলেন তিনি ছিলেন খুবই ন্যায়নিষ্ঠ তবে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 হোক তিনি সর্বশেষ আছে বেশি পরীক্ষা যত বেশি কঠিন পুরস্কার তত বেশি বড় আল্লাহর নবীরগনই কষ্ট করেছেন তবে যদি বলেন নবিরাসুলগণ অন্য মানুষের পাপের শাস্তি পেয়েছেন এটা বাইবেলের কোথাও পাবেন না কথা চার্চ প্রচার করে এটা আসলে আপনার কাছে আমার প্রশ্নটা হল মোহাম্মদ সাল্লাই এর উপর প্রথম যে একটা নাজিল হয়েছিল যে ইকর বিসমিরাজি পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আমার প্রশ্নটা হলো যদি ফিরিস্তা জিব্রাইল সে সময় নবী মোহাম্মদ সাল্লাকে বলতেন যে পড়ো তোমার প্রভুর নামে এখন ব্যাপারটা এরকম হতে পারে যে জিব্রাইল প্রথমে সেটা নিজে বলেছেন তারপর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলেছেন যে সেটা আবার পড়তে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উত্তরটা ছিল যে আমি তো পড়তে জানি না হ্যাঁ এখন আমার মনে হচ্ছে যে ফেরস্তা জিব্রাইল নবীকে এমন কিছু দেখিয়েছেন যেটা লেখা ছিল কারণ যদি শুধু মুখের কথা হতো মানে প্রথমে ফেরেস্তা নিজে পড়লেন তারপর তিনি যদি নবীকে পড়তে বলতেন তাহলে সেক্ষেত্রে নবীর কোনো কিছু পড়া অথবা লেখা লাগত না আগের কথাটাই আবার বলা তার মানে কিছু একটা লেখা ছিল সেখানে আর ফেরস্তা চেয়েছিলেন নবী যেন সেটা পড়েন কিন্তু নবী উত্তর দিলেন যে আমি পড়তে জানি না আর আমরা জানি যে কোরআন লিখিত অবস্থায় ছিল না পরবর্তীতে এই পবিত্র কোরআন বই আকারে প্রকাশিত হয় তবে অবতীর্ণ হওয়া প্রথম আয়াতটা এরকম বলছে যে সেটা হয়তো কোথাও লেখা ছিল এখন আপনি এই ব্যাপারে কি বলবেন ভাই আপনি প্রশ্ন করলেন যখন প্রথম ও নাজিল হয়েছিল ইকরা নমি বলেছিলেন মা আনা বিকারি আমি পড়তে জানি না অক্ষর জ্ঞান নেই আপনি ধরে নিচ্ছেন এখানে নিশ্চিতভাবে কিছু লেখা ছিল এটা আবশ্যিক না যেমন ধরেন এখানে একজন লোক আছে তাকে আমি বললাম যে পড়ো যদি তাকে কোনো কিছু নাও দেখায় সেই লোক বলবে কি পড়তে হবে দেন অথবা আমি পড়তে জানি না এটা আবশ্যিক না যে তাকে কিছু একটা দেখাতেই হবে ঠিক এটা হতে পারে নাও হতে পারে এটা আবশ্যিক না কাউকে কিছু করতে বললে ব্যাপারটা এমন না যে কিছু একটা দেখাতেই হবে এভাবে বলবো না যে পড়তে পারো না কেন এটা আবশ্যিক না যে কিছু একটা দেখাতেই হবে যে মানুষটা অক্ষর জ্ঞান নেই সে নিজের থেকেই বলতে পারে যে আমি পড়তে পারি না এটা আবশ্যিক না যে সে বলবে দেখাও কি পড়তে হবে অথবা এই জিনিস না এটা পড়তে পারবো না আমি যদি আমাকে বললেন বললাম দেখান জাপানি ভাষা পড়েন বলবো না যে ঠিক আছে আগে দেখান জাপানি ভাষা বলবো আমি জাপানিজ পড়তে জানি না ঠিক বুঝতে হ্যাঁ ভাই আমার নাম নেটু লেমন আমি দুবাইতে একটা দোকানের সেলসম্যান আপনার কাছে আমার প্রশ্ন রোজা রাখা নিয়ে আমি জানতে চাচ্ছি যে একজন মানুষ নিজেকে কতটা নিয়ন্ত্রণ করবে যদি রোজা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা আমরা খুব ভালো করে জানি যে যীশুখ্রিস্ট বা ইসা আলাইসাল্লাম একটা না চল্লিশ দিন রোজা ছিলেন তারপরেও বলেছেন যে মুসলিমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান ভাই আপনি প্রশ্ন করলেন যে আমরা মুসলিমরা রোজা থাকি ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত আর যিশুখ্রিস্টরা কি রোজা ছিলেন একটা না দিন আপনি বললেন চল্লিশ দিন যিশুখ্রিস্ট যে একটা না দিন রোজা ছিলেন কথা পবিত্র পবিত্রকরণের কোনো জায়গাতে বলা হয়নি আর খ্রিস্টানরা যখন রোজা থাকে তারা মুসলিমদের মতো করে রোজা থাকে না রোজা থাকার অনেকগুলো নিয়ম আছে দলভেদের নিয়মটা এক রকম হয় কিছু দল রোজা রাখে মানে নন ভেজ খাবার খায় না আরেক দল শুধু সেদ্ধ খাবার খায় খ্রিস্টান ধর্মের মধ্যে অনেকগুলো উপদল আছে তাদের রোজা রাখার নিয়মগুলো আলাদা আমি খ্রিস্টান ধর্মের এমন কোনো দলের কথা জানি না যারা চল্লিশ দিন রোজা রাখে এক দল রোজা থাকে তারা নন ভেজ খাবার খায় না শুধু ভেজ খাবার খায় এটা তাদের রোজার নিয়ম আবার আরেক দল রোজা রাখে শুধু সেদ্ধ খাবার খায় এটা তাদের নিয়ম বিভিন্ন দলে বিভিন্ন নিয়ম আছে তবে আমি খ্রিস্টান ধর্মের কথা জানি না যারা মুসলিমদের মতো রোজা রাখে অথবা একটা না চল্লিশ অনুরোধ করেছেন জাকিরের ইমেইল আইডি আমাদের ইমেল আইডি ফাউন্ডেশন আমার ব্যক্তিগত আইডি হচ্ছে জাকির কোন বইয়ের দোকানে লিখেছেন জিনা আপনারা ইন্টারনেটে যেতে পারেন আর আলহামদুলিল্লাহ সবগুলো বই আপনারা নেটে পাবেন সবকিছু ফ্রি ডাউনলোড করতে পারবেন টাকা লাগবে না দুবাইতে আমার বইগুলো পাওয়া যায় তবে আমি জানিনা সেই দোকানের ঠিকানাটা আমরা বিশ্বাস করি আমন্ত রাসুলিহী এটা ইসলাম ধর্মে আছে এখন খ্রিস্টানরাও কি আমাদের মতো নবী মোহাম্মদ আর আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে বিশ্বাস করে ভাই প্রশ্ন করলেন আর উদ্ধতি দিয়েছেন পবিত্র কোরণের লেকচারও বলেছিলাম বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি রেস্তাদের বিশ্বাস করি কিতাব এবং বিশ্বাস করি নবিরাসনকে আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টানরা কি আমাদের কিতাব পবিত্র কোরণকে বিশ্বাস করে হ্যাঁ খ্রিস্টানরা যেটা বিশ্বাস করে ইহুদি খ্রিস্টানার মুসলিম ইহুদিরা সব নবীরগনকে বিশ্বাস করে যী সুখ্রিস্টের আগে পৃথিবীতে যারা এসেছেন তখন খ্রিস্টানরা আরো একবার সামনে এসে বলে যে আমরা যিশু খ্রিস্টকে নবী হিসেবে মেনে চলি বিশ্বাস করি ইঞ্জিলে তাহলে ইহুদিরা যেসব নবীদের মেনে চলে খ্রিস্টানরা তাদের মানে তবে তারা আরও একজন নবীকে বিশ্বাস করে আর তিনি হলেন যীশু আমরা মুসলিমরা কি করি আমরা আরও এক পায়ে গিয়ে যাই আমরা বিশ্বাস করি সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লু আলাহাল্লামকে এবং সর্বশেষ চূড়ান্ত কিতাব কোরআন তাহলে খ্রিস্টানরা যেসব নবী রাসলগণকে বিশ্বাস করে এছাড়াও খ্রিস্টানরা সব আসমানী কিতাবে বিশ্বাস করে আমরা মুসলিমরাও করি আপনাদের ধর্মগ্রন্থে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে এক পা সামনে আসেন তাকে আপনারা বিশ্বাস করেন এভাবে সত্যের ধর্মের সরল পথে চলে আসেন আশা করি উত্তরটা পেয়েছেন এবারের অনুষ্ঠানের শেষ প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ ওয়াইস আমার এক অমুসলিম বন্ধু প্রশ্ন করেছিল কোরানে সুরা তওবায়ের উনত্রিশ নম্বর আয়াত নিয়ে সেখানে আল্লাহ বলেছেন অমুসলিমদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না তারা বিশ্বাস করে এখন এটা কি অধ্যত্ত না একজন অমুসলিম বন্ধু তাকে প্রশ্নটা করেছে এটা কি অধ্যত্ত না ভাই প্রশ্ন করলেন যে পবিত্রকুরন বলছে যুদ্ধ করো যতক্ষণ না তারা বিশ্বাস করে এটা কি অধ্যত্ত নয় আপনাকে প্রসঙ্গটা পড়তে হবে আর প্রসঙ্গ জানলে বুঝবেন এটা বলছে যুদ্ধ কর যতক্ষণ না পাপ বিলুপ্ত হয় তবে পাপ বিলুপ্ত হয়ে গেলে আমরা থেমে যাব। তাহলে যদি প্রসঙ্গ পড়েন আর কোরআনের যে আয়াতগুলোতে লড়াইয়ের কথা বলা হয়েছে যেমন সুরতবা সুরান আনফাল ঠিক তার পরপরে বলা হয়েছে শান্তি আরও বেশি ভালো যেমন সুরত তাও বা অধ্যায় নয় আয়াত পাঁচ বলা হয়েছে যুদ্ধের ময়দানে কোন কাফির দেখলে তাকে হত্যা করো তবে সেই মুশ্রিক যদি শান্তি চায় তাকে শান্তি দাও এবং নিরাপদ কোন জায়গায় তাকে পৌঁছে দাও তাহলে যে সব জায়গায় লড়াইয়ের কথা বলা হয়েছে জিয়াদিসা বা কিতাল ফিসাভলিল্লা যদি ভালো করে দেখেন সেখানে যুদ্ধের ময়দানে হয়তো লড়াই চলছে অথবা হয়তো কিতাল কোন অত্যাচারের বিরুদ্ধে পাপ কাজের বিরুদ্ধে তারপর বলা হয়েছে যদি তারা শান্তি চায় তাহলে শান্তি সবচেয়ে ভালো আপনি প্রসঙ্গ পড়লে আসলে অর্থটা বুঝতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন ও আখির দেওয়ান ভাই আরিফ জুলফার এবারে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শেষ করবেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আজকে রাতে আমাদের সাথে থাকার জন্য উপস্থিত ভাই সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় অতিথি ড জাকির নায়েককে এবং তার ভাই মোহাম্মদ নায়েককে Assalamu Alaikum wa Rahmatullahi. Selays that carries us through life. Salai is our soldier that fights for good and right. Salai our garment that covers and conceals. Salai our therapy that lifts our mood and heals. Salai our pillow that gives us rest and peace. Salai our sustenance. জীবন আল্লাহ কারোর অধিকার নয় বাচ্চারা যেহেতু তিনি এক এবং একক এবং তিনি সৃষ্টি করেছেন দিয়েছেন তিনি একা যার কোন তুলনা সম্ভব নয় रशि कक्षेना सठीक धारणा मंगलवार रत साढ़े दस टाय पुनः सम्प्रचार सकाल नीस टीवी बांगल्टी